পরিবেশিত্র পঁচিশটি পর্বে আমরা রসুল আলহ্লামের মাক্যি জীবন সমাপ্ত করতে পেরেছি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 নবুয়তের প্রথম দিনই আল্লাহ রসুল সাল্লি আসাল্লামকে ক্ষমতায় বসাতে পারতেন সাহাবেদের জন্য মক্কার পরিস্থিতি সহজ করে দিতে পারতেন কিন্তু আল্লাহ দীর্ঘ ১৩ বছর ধরে মুসলিমদের পরীক্ষা নিয়েছেন সেই পরীক্ষা ছিল সবরের পরীক্ষা এই দীর্ঘ তেরো বছর ছিল তাদের জন্য একটা ট্রেনিং পিরিয়ড একটা প্রস্তুতির সময় যে যেকোনো কাজেই প্রস্তুতি আর অভিজ্ঞতার প্রয়োজন কেউ প্রথম দিন থেকেই বিশাল দায়িত্ব কাঁধে নিয়ে এই করে দেয় না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 তবে নেহায়ত মুসলিমদের জন্য একটা নিরাপদ আশ্রয়স্থল বানিয়ে রাখাই মোদিনায় হিজরতের মূল উদ্দেশ্য ছিল না যদি তাই হতো তাহলে ইসলাম কেবল মদিনাতেই সীমাবদ্ধ থাকত কিন্তু বিষয়টি সেরকম হয়নি বরং মদিনাকে কেন্দ্র করে ইসলাম চারপাশে ছড়িয়ে পড়েছে জিহাদের মাধ্যমে আর তাই মাদিনী যুগ নিয়ে আমরা যখন কথা বলব তখন আমরা দেখব মদিনার ইসলামী রাষ্ট্র প্রায় পুরো সময়টা জুড়ে জিহাদে ব্যস্ত ছিল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 বরং এই সংঘাতে সূচনা হয়েছিল সৃষ্টির শুরুতে যখন আদম আলাকে সিজদা করতে বলা হল তখন সবাই সিজদা করলেও ই ব্লিজ অহংকার ও অধ্যত্যের বশে সিজদা করেনি বরং সে বলেছিল আমি কি তাকে সজদা করব যাকে তুমি মাটি থেকে পয়দা করেছ সে বলল দেখুন এ ব্যক্তি যাকে আপনি আমার উপর সম্মান দিয়েছেন যদি আপনি আমাকে কেয়ামত পর্যন্ত সময় দেন তবে অতি সামান্য সংখ্যক ছাড়া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 হুদ আলাইস্লামের জাতিকে শয়তান অবিনশরতা আর সার্বভৌম ক্ষমতার মিথ্যে বোধ দিয়ে প্রতারণা করেছিল সালি আলাই জাতিকে শয়তান চির নিরাপত্তা আর আধুনিকতার মিথ্যে অনুভূতি দিয়ে প্রলুব্ধ করেছিল এদের প্রত্যেককে আল্লাহ ধ্বংস করেছেন আজাবের মাধ্যমে লুত আলাইলাম জাতির সমকামিতার বিরোধিতা করেছিলেন এবং সেই জাতিকে ধ্বংস করে দেওয়া হয় ধ্বংস করে দেয়া হয়েছিল ফের আউন আর সেনাবাহিনীকে সমুদ্রে ডুবিয়ে মেরে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 পরে ইসরায়েল হচ্ছে আল্লাহ রসুল সাল্লু আলিহাস্লামের আগমনের পূর্বে সর্বশেষ মুসলিম উম্মাহ একই ধারাবাহিকতায় আল্লা তালা রসুল্লাহ সাল্লাহ আলিহাস্লামের উম্মতের উপরেও জিহাদের আদেশ করেছেন আর এই আদেশ বহাল থাকবে কেয়ামত পর্যন্ত কেন কেননা আল্লাহ রসুলসাল্লু আলিহাস্লাম বলেছেন এই দিন প্রতিষ্ঠিত থাকবে মুসলিমদের একটি দল এর পক্ষে লড়তে থাকবে কেয়ামত পর্যন্ত আমরা অনেকেই বলে থাকি বা শুনে থাকি বর্তমান যুগে কোনো জিহাদ নেই আসলে এই ধারণাটা সঠিক নয় জিহাদ হচ্ছে মুসলিম ওম্মার প্রতিরক্ষা ও কুফরী শক্তিকে নিশ্চিহ্ন করার একটি মাধ্যম একটি হাদিসে সালামা এ নুফাইল রদিয়াল্লাহ আনহ বর্ণনা করেন তিনি রবিজিকে বললেন ইয়া রসুল্লাহ লোকেরা ঘোরার মর্যাদাকে ক্ষুণ্ণ করেছে অস্ত্রশস্ত্র রেখে দিয়েছে এবং তারা বলছে এখন আর জিহাদ নেই জিহাদ শেষ হয়ে গেছে কথা শুনে তিনি বললেন তারা মিথ্যে বলছে জিহাদ তো কেবল শুরু হয়েছে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 আজকের পর্বে জানা যাক কীভাবে রসুল্লাহ সাল্লু আলিয়া মদিনায় এলেন গ্রীষ্মের প্রচণ্ড গরমে উত্তপ্ত মরুভূমির মধ্য দিয়ে হেঁটে যাচ্ছিলেন রসুল্লাহ সাল্লু আলহ্লাম এবং আবু বকর রদ আনহ যাবার পথে তাদের সাথে দেখা হয় দুই বিখ্যাত সাহাবি আজ সুবাই রুবিনুল আওয়াম এবং তালহা এবেন ওবাইদুল্লাহ রদ আনহুমা এই দুজন সাহাবি সাম থেকে ফিরে আসছিলেন তারা রসুল্লাহ সাল্লু আলিয়াকে এক সেট সাদা কাপড় দিলেন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 অবশেষে এলো সেই আনন্দ ঘন মুহূর্ত রসুল্লা সাল্লু আলহি ও এলেন মদিনায় কেউ একজন বলে উঠল এসেছেন আল্লাহ রসুল এসেছেন আর তার দেখা দেখি সবাই বলে উঠলো আল্লা রসুল এসেছেন সাল্লু আলহিাস্লাম মদিনার মানুষের জীবনের শ্রেষ্ঠ মুহূর্ত ছিল আল্লাহ রসুল সাল্লু আলহিহি আসাল্লামের আগমন মুহূর্ত এত আনন্দ এত খুশি আর কেউ কখনো দেখেনি এই আনন্দ মেকি কি উদযাপন ছিল না সবার হৃদয় ছিল আনন্দের জোয়ার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 পুরুষেরা অস্ত্র নিয়ে রাস্তায় নেমে এসেছে আবেসিনিয়ানরা তাদের বর্ষা না চাচ্ছে মহিলারা ছাদে দাঁড়িয়ে এই চমৎকার মুহূর্তটি উপভোগ করছে রসুল্লাহ সাল্লু আলহিাস্লামকে এক নজর দেখার জন্য বাচ্চারা নেমে পড়েছে রাস্তায় মদিনার আকাশে আজ নতুন চাঁদ আল্লাহ রসুলসাল্লু আলিহাসাল্লাম রসুল উল্লাহকে তারা বরণ করে নিল চমৎকার একটা নাসিদকে চোদ্দশো বছর পরেও মুসলিমদের কাছে অতি প্রিয় একটি সুর মালিক রহু বলেন আমি দুটি দিন দেখেছি একটি হচ্ছে আমার জীবনের সবচেয়ে উজ্জ্বল ও উত্তম দিন এই দিন ও আবু বকর আনহুর মদিনায় আগমনের দিন অন্য দিনটি হল আমার জীবনের সবচেয়ে অন্ধকার ও দুঃখের দিন সেটি রসুল্লাহ সাল্লু আলি হাসলামের মৃত্যুর দিন আমি শুধু এই দুটি দিনই দেখেছি রসুল্লাহ সাল্লু আলিহাস্লামের আগমনের আনন্দে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 কারণ বনুন সাথে তার আত্মীয়তার সম্পর্ক ছিল রসুলুল্লাহু আলাইস্লামের পূর্বপুরুষ হাসিম বনুন এক মহিলাকে বিয়ে করেছিলেন বনুন আজ্জার এসেছিল কাজরাজ থেকে সেই হিসাবে মদিনার বনুরজ্জার ছিল রসুল্লাহু আলাইস্লামের মায়ের দিকে আত্মীয় রসুলুল্লাহ বনুন সাথে থাকার ইচ্ছার কথা সবাইকে জানিয়ে দেন তারপর তিনি জিজ্ঞেস করেন যে তার কাছাকাছি বনুন আজ্জারের কার ঘর আছে আবু ইয়ুব আল আসারি আনহু জানান তার ঘর কাছাকাছি আছে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 কখনও তারা বহিশত্রুর কাছে হার মানেনি ট্যাক্স দেয়নি তারা ছিল স্বাধীন চেতা যুদ্ধপ্রিয় তৃতীয়ত আল্লাহ রসুল সাল্লু আলী আসসালামের সাথে বন গোত্রের আত্মীয়তার সম্পর্ক ছিল যা আমরা একটু আগে আলোচনা করেছি তৎকালীন আরো সমাজে পারিবারিক আর আত্মীয়তার সম্পর্ক অনেক গুরুত্বের সাথে দেখা হত। একটি গোত্র হলো একটা বিশাল পরিবার যেখানে প্রত্যেকে প্রত্যেকের আত্মীয়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 যে কারণে নতুন একজন নেতার আগমনকে তারা স্বাগত জানায় কারণ তারা চাচ্ছিল এমন এক নেতার আগমন হোক যার অধীনস্থ হয়ে তারা পারস্পরিক খানাহানি ছেড়ে এক হয়ে যেতে পারবে পঞ্চমত আনসার ও মুহাজিরদের মাঝে ঐক্য হয়েছিল কার্যত সমস্ত আরব গোত্রের মধ্যে ঐক্যের রূপরেখা এঁকে দিয়ে কিভাবে আমরা জানি আরবরা ছিল দুই প্রকার আদনানি ও কাহতানি মুহাজিরেনরা ছিলেন আদনানি আরব আর আনসাররা ছিলেন কাহতানি আরব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 মোদিনায় দাঁতজালের সঙ্গীসাথী কাফির ও মুনাফিকরাও মদিনায় প্রবেশ করতে পারবে না এছাড়া মোদিনা প্লেগ্রোগ থেকে মুক্ত একটি শহর তিন নাম্বার পয়েন্ট মোদিনায় কষ্টকর জীবনে ধৈর্য ধারণের জন্য আল্লাহ তালার পক্ষ হতে বিশেষ পুরস্কার রয়েছে মদিনায় তখন ছিল প্রচণ্ড গরম এবং পরিবেশ ছিল প্রতিকূল তাই নবীজ সাল্ল আলিয়াসাল্লাম বলেছেন মোদিনার কষ্টকর অবস্থায় যে ধৈর্য ধারণ করবে আমি শেষ বিচারের দিন তার সাফায়াতকারী হব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 পরবর্তীতে দেখা যায় অমর আব্দুল খাতাব রিয় আহু মদিনাতেই শহীদ হিসেবে মৃত্যুবরণ করেছিলেন এবং সে সময় তিনি রসুল্লাহ সাল্লাহ আলিউসালামের মসজিদে ইবাদতরত অবস্থা ছিলেন পাঁচ নম্বর পয়েন্ট মদিনা হল ইমানের আশ্রয়স্থল রসুল্লাহ সাল্লাহ আলহাম বলেছেন ইমান মদিনাতে ফিরে আসবে সেভাবে যেভাবে সাপ তার গর্তে ফিরে আসে মদিনা শহরে কোনো অপবিত্রতা নেই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 ঠিক তেমনি আমিও মদিনাকে হারাম হিসেবে ঘোষণা দিচ্ছি আমি মদিনার মুদ এবং হারাম বলতে যেগুলো মক্কাম বাইরে হালাল কিন্তু মক্কামদিনের সীমানার ভেতরে হারাম যেমন গাছ শিকার করা অস্ত্র করা ইত্যাদি তবে প্রয়োজন থাকলে করা যেতে পারে আর হারাম আরেকটি তাৎপর্য হচ্ছে যে কাজটি এমনিতেই হারাম সে কাজটি যদি হারাম সীমানার ভেতরে করা হয়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 ইয়াসরিবের ইতিহাস ছিল শত্রুতা আর তাই যুদ্ধবিগ্রহুল্লাহ একে নতুন একটি পরিচয় করে দিতে চাইলেন ফলে এটির নতুন নাম হল মদিনা মদিনা তো রসুল্লাহ বা রসুল্লাহ শহরের আক্ষরিক অর্থ শহর তবে মদিনা বলতে রসুল্লাহ সাল্লু আলিয়াসাল্লামের শহরকেই বোঝানো হয় কোরআনে মদিনাকে একটি আয়াতে ইয়াসরিব নামে ডাকা হয়েছে তবে আল্লাহ আল্লাতালা এই নামে ডাকেননি দেখেছিল মোনাফিকরা আর মোনাফিকদের মুখের কথাকে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 বনুনাজির বনকোরাইজা এবং বন কায়নকা ছিল ইহুদিদের কত্র। বনু কায়নকার বসবাস ছিল মদিনার কেন্দ্রে তারা অলঙ্কারে ব্যবসা করত আগে তারা মদিনার উপকণ্ঠে বসবাস করত কিন্তু অন্যান্য ইহুদিদের সাথে তাদের যুদ্ধ হবার পর তাদেরকে সেখান থেকে বের করে দেয়া হয় নাজির ও বনুকোরাইজা উভয়ই মদিনার প্রান্তে বসবাস করত তাদের ছিল ঊনষাটটি দুর্গ তাদের ছিল দুই হাজার বিশিষ্ট সামরিক বাহিনী অন্যদিকে আল আউস আল আল খাজরাজ ছিল আরব গোত্র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 অনেকগুলো গোত্র একাধিক ধর্মবিশ্বাস যাদের মধ্যে কিছুকাল আগেও প্রবল হানাহানি আর রেশারেশি ছিল এরকমই একটি জটিল পরিস্থিতিতে মদিনায় আল্লাহ রসুল সাল্লাহ আলিহাস্লামের আগমন ঘটে আল কোরআনে এই হিজরতকে কিভাবে দেখা হয়েছে আল্লাহ রসুল সাল্লাহু আলিহাস্লামের সমগ্র সিরাতকে যদি তিনটি শব্দ দিয়ে প্রকাশ করতে হয় তবে তা হবে ইমান হিজরত এবং জিহাদ अल्लाह मानस केिहद शुरू कर मुस्लिम है इल्लामी राष्ट्रपतिष्ठा करते ईमान हिजरत और जिहद तीन टी जिन प्रयोजन अल्लाह तलामान हिजरत और जिहद के कुरान् बल्लेख कर আল্লাহ সে সকল মোমিনদের ভূয়সী প্রশংসা করেছেন যারা হিজরত করেছে এবং জিহাদ করেছে মোহাজির সেই গুণের জন্য আল্লাহ তালা তাদের প্রশংসা করেছেন সেগুলো আমরা এখন জানব আল্লাহতালা তাদের প্রশংসা করেছেন তিনটি গুণের জন্য তাদের আন্তরিকতা সত্যবাদিতা এবং আল্লাহ ও তার রসুলকে সাহায্য করার জন্য মুহীন লীন উহিহিমিব তু নিন সূন উল ই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 এরপর আল্লাহ তালা তাদের প্রশংসা করেছেন তাদের সবর এবং আর যারা হিজরত করেছে আল্লাহর রাস্তায় অত্যাচারিত হওয়ার পর আমি অবশ্যই তাদেরকে দুনিয়াতে উত্তম আবাস দান করব। আর আখিরাদের প্রতিদ্বান তো বিশাল যদি তারা জানতো যারা সবর করেছে এবং তাদের রবের উপরেই তাওয়াকুল করেছে সুরা আন্নাহল আয় একচল্লিশ এবং বেয়াল্লিশ আল্লাহতালা তাদের প্রশংসা করেছেন কারণ তারা জিহাদ করেছেন এবং কষ্ট স্বীকার করেছেন মনু হরুয় যুফিসম ফুসিম আ মুদর য উল ই কু মুফ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 আর যে আল্লাহ ও তার রসুলের উদ্দেশ্যে মুহাজির হয়ে নিজ ঘর থেকে বের হয় তারপর তাকে মৃত্যু পেয়ে বসে তাহলে তার প্রতিদান আল্লাহর অবধারিত হয় আর আল্লাহ ক্ষমাশীল পরম আননিসা দয়াল একশো মানুষ হিজরত করতে ভয় পায় এই ভেবে যে নতুন অপরিচিত স্থানে কিভাবে রিজিক পাবে আল্লাহ বলছেন হিজরত করলেই বরং সে সচ্ছলতা লাভ করবে কোরআনের ভাষায় মোর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 হস্তবল হুম রবু হুম অনিল উবল আিল কু লি ঔ স বাবু কু বাবু هاجروا নহ من ديارهم উত في না হুম وقتلوا অতি عنهم سيئاتهم হুম উ কে নহম সই আতি হিম উদখিল হুম জি তজরিমতিহল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 এই প্রসঙ্গে একটি চমৎকার হাদিস আছে আমর ইবনাল আস রহু দীর্ঘদিন ধরে ইসলামের বিরুদ্ধে শত্রুতা করার পর একসময় যখন মুসলিম হবার জন্য নবীজিৎসালের কাছে এলেন তখন নবীজি সাল্লু আলহাম তাকে বলেছিলেন হ্যাঁ আমর তুমি কি জানো না যে ইসলাম তার আগের সমস্ত গুনাম মুছে দেয় হিজরত তার আগের সমস্ত গুনাম মুছে দেয় এবং হজ তার আগের সমস্ত গুনা মুছে দেয় ইমাম আনবি রহমাহুল্লাহ এই হাদিসের ব্যাপার মন্তব্য করেন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 মনু হরু যুফি সিল বিম আ ফুসিম আ মুদর য উল ই কু মুফ যারা ইমান এনেছে হিজরত করেছে আর আল্লাহর পথে নিজেদের মাল ও যান দিয়ে জিহাদ করেছে আল্লাহর কাছে তারা বড়ই মর্যাদা পান আর তারাই সফলকাম কাম সুরা আত্মা আয়াত বিশ এই প্রসঙ্গে ইমাম ফখর আল রাজি রহেমাহুল্লা বলেন নিশ্চয়ই সেসব লোক মানব মধ্যে বিশেষ মর্যাদায় অধিষ্ঠিত যাদের মধ্যে ইমান হিজরত যান দ্বারা আল্লাহর পথে জিহাদ এবং সম্পদ দ্বারা আল্লাহর পথে জিহাদ এই চারটি গুণ আছে এর কারণ হলো একজন মানুষের কেবল তিনটি জিনিস আছে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 দাহু خالدين خالدين فِيهَا তিহল্ল হলিদী হলিদীন ফিহন সৈবত ফি مِنَ ওনালি অক্ব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 وصلى الله على سيدنا محمد وعلى اله وصحبه وسلم الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক www.facebook.com/raindropsmedia <lacht> অথবা চ্যানেল www.youtube.com/raindropsmediaorg2015